সালামা সাল্লামা রাদ আনহা হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রসুল সাল্লাই সাল্লামের নিকট বিদায় হজে আমার অসুস্থতার কথা জানালে তিনি বললেন সওয়ার হয়ে লোকদের হতে দূরে থেকে তাও করো আমি তাওফ করলাম আর আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম বাইতুল্লার পাশে তুরি বা কিতাবিম তিলক করে সালাত আদায় করছিলেন